Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah Na ahmaduhu wa nasta'inuhu wa nasta'afiru Wa na'udhu billahi min shurur anfusina Wa min siyayati amalina Men yehadihillahu falamudillelah Wa man yudril falahadiyelah Wa ashadu an la ilaha illallahu Wahdahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu Wa rasooluh Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman kithira Amma abad ভালো কজর নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে ভালো কাজ নিজে করতে এবং অন্যকে ভালো কাজের জন্য উপদেশ দিতে নির্দেশ প্রদান করেছেন অন্যায় কাজে আল্লাহ রব বারণ করেছেন এবং অন্যায় কথা কাজ থেকে নিষেধ করার জন্য বারণ করার জন্য আল্লাহ রব্বল আলমিন এবং বিরত থাকার জন্য নির্দেশ দান করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা এই বছরে তার থেকে হাদিসের ব্যাখ্যা করছি আজকে আমাদের হাদিস নম্বর হচ্ছে আলোচনার বিষয় চৌত্রিশ চৌত্রিশ নম্বর হাদিস হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে আজকের আলোচনা হবে আবু সাইদ খুদাহন তিনি বলেন যে আলী আমি বলতে শুনেছি কি বলেছেন মানরা আমিনে কেউ যদি তোমাদের মধ্যে হতে অন্যায় কথা কাজ দেখে তাহলে অবশ্যই যেন তা পরিবর্তন করে বা তাতে বাধা দেই হাত দ্বারা বল প্রয়োগ করে হাত দ্বারা মানে বল প্রয়োগ করে নিজ হাত দ্বারা যেন বাধা প্রদান করে বল প্রয়োগের ক্ষেত্রে ফালিও গাইয়ের হুবিআ হাত দ্বারা বাধা দেওয়া জি অর্থাৎ বল প্রয়োগ করা কারণ বল প্রয়োগ করার ক্ষেত্রে হাতের কথা আমরা ব্যবহার করে থাকি এটা ভাষার অলঙ্কার ভাষার অলংকার কোন একটি ঘটনা কোথাও যদি ঘটে থাকে ভালো অথবা মন্দ আর সেখানে যে ব্যক্তি মানে মুখ্য ভূমিকা পালন করেছে বা নেতৃত্ব দিয়েছে তাকে তার সম্পর্কে বলা হয় তার ওতে হাত তার ওতে কি আছে হাত কাজেও হাত আছে মন্দ কাজেও হাত মানে কি তার ওখানে প্রভাব তার দ্বারা হয়েছে তার নেতৃত্ব হয়েছে তো হাত দ্বারা বাধা দিতে বলা হয়েছে হাত দ্বারাই বাধা দেওয়া বলা হয়েছে যে মানুষের হাত সবচেয়ে বেশি কাজ করে ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক হাতই বেশি কাজ করে প্রথম স্তর বলা হলো যে অন্যাই কথা কাজ দেখলে বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে বা পরিবর্তন করবে পরিবর্তন করা কিন্তু বাধা দেওয়ার অর্থ এটা ভাব অর্থ কারণ পরিবর্তন করলে বাধা দিতে হওয়ার নাই কাজে বাধা দিতে হওয়ার নাই বাধা দিতে হবে মেস্তাতে যদি সেই ব্যক্তি না পারে সেই কাজটিতে সক্ষম না হয় তাহলে তার জবান দ্বারা অর্থাৎ জবান হচ্ছে বাক শক্তি মানুষ কথা বলে আর জবান দ্বারা সাত গ্রহণ করে এখানে কথা বলা কে উদ্দেশ্য করা হয়েছে নিজ জবান দ্বারা বাধা দেবে মানে কথার দ্বারা বাধা দেবে সে কথা বলে হোক অথবা কথা লিখে হবে কথা যেমন বলা হয় তেমন কথা লিখা হয় আর অন্যায় কে নির্মূল করা অন্যায় কে কমাবার চেষ্টা করা অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়কে কে চেষ্টা করা যেমন কথার দ্বারা হয় দ্বিতীয় স্তরে তেমনি অনেক সময় কথা বলার সুযোগ নেই কিন্তু কলম চালাবার সুযোগ আছে কথাগুলো লিখে পৌঁছে দেওয়ার সুযোগ আছে অনেক আপনাদের কোম্পানিতে আছে প্রত্যেক প্রতিষ্ঠানে আপনি অভিযোগ লিখে ওখানে ফেলে দিতে পারেন মালিকরা দায়িত্বশীল খুলবে আর তারপরে সে অভিযোগগুলি পড়বে যে কি এখানে ঘটছে কি ন্যায় অন্যায় হচ্ছে কুবিহুল হচ্ছে মানুষের পরামর্শ নেওয়ার জন্য অথবা মানুষের অভিযোগ জানার জন্য সমস্যাগুলি সম্পর্কে তো এখানে জবান দ্বারা কারণ কথা আসলে বের হয় কি দিয়ে হ্যাঁ জবান দিয়ে বের হয় সেই জন্য জবান শব্দটি ব্যবহার করা হয়েছে জিভার কথা উল্লেখ করা হয়েছে না হলে সেই কথাগুলি লিখিত ভাবেও হতে পারে অনেক জায়গায় কথা বলার সুযোগ নাই বা কথা বলতে পারছেন তাই না আজকাল হোয়াটসঅ্যাপে কথাও বলা যাচ্ছে অনেক দেশে আবার মেসেজ দিচ্ছেন আপনি ঠিক না ইতিমধ্যে কথা বলছেন আবার লিখছেন তাই না একটা ভালো কথা ভালো উপদেশ আপনার পরিবার কে বলছেন আপনি কথার দ্বারা অন্যায় বেদাতে বাধা দিলেন আপনি অনেক সময় মেসেজ লিখে দিলেন মেসেজ এই রকম গুলি দেশে যে হচ্ছে আলহামদুলিল্লাহ সৌদি আরব নবীর দেশে নেই মক্কামোদি নেই নবী সালেন না অন্য সে কলমে লিখলেও অথবা আপনি কোন আজকাল আপনার যন্ত্র দিয়ে লেখে লেখেন সুতরা আপনি ইমেইলে লিখছেন আপনি আপনার মোবাইলে লিখছেন যেভাবে লিখছেন আপনি কার জন্য বল করে বাধা দিতে হবে এটা কার জন্য কে কাজটা করবে সরকার করবে যদি গোটা দেশের বিষয়টি হয় হ্যাঁ গোটা দেশের বিষয়টি হয় অঞ্চলের বিষয়ে এমন বিষয় যে বিষয়গুলিতে সরকার ছাড়া অন্য কারো নেতৃত্ব বা ক্ষমতা সেখানে চলবে না গায়ের জোরে চালালে সেখানে ক্ষতি বেশি লাভ চাইতে ক্ষতি বেশি হবে জি হ্যা আর প্রত্যেকের কিন্তু ক্ষুদ্র নেতৃত্ব আছে সরকার ছাড়াও নবী সাল্লাহ প্রসিদ্ধ হাদিস হাদিসব রাহিন রয়েছে আল্লাহুল্লুকুম রাহিনুম বিচার দিবসে আল্লাহর সামনে আনতে তার দায়িত্ব সম্পর্কে বা তার রাখালই সম্পর্কে কেমন দায়িত্ব পান প্রত্যেকে তারপরে এই কথাটি ভেঙে ভেঙে এক একটা করে বুঝেছেন একজন পুরুষ তার স্বামীকে জিজ্ঞাসা করো স্ত্রী সম্পর্কে বাপকে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়েদের সম্পর্কে জি হ্যাঁ বড় ভাইকে জিজ্ঞাসা করো ছোট ভাই বোন নাবালক নাবালিকা যারা আছে সম্পর্কে যারা স্বাবলক হয়ে গেছে হ্যাঁ তাদের ক্ষেত্রে নয় সাবালক ভাইয়ের দায়িত্ব নেই বড় ভাইয়ের কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই দায়িত্বগুলি পালন করতে হবে এই দায়িত্বের নাম হচ্ছে আল আমার মারুফাহ ভালো কাজের উপদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা প্রদান করা এই দুটো কাজ ইতিবাচক ভালো কাজের উপদেশ দিতে হবে আদেশ দিতে হবে উৎসাহিত করতে হবে অন্যায় কাজে বাধা দিতে হবে এই ক্ষেত্রে যে দায়িত্বশীল এই যে বাড়ির মালিক বললাম স্বামী স্ত্রীর জন্য বাপ ছেলেমেয়ের জন্য বড় ভাই ছোট নাবাল নাবালিকা ভাই বোনদের জন্য একে শুধু কথা বলে যথেষ্ট স্ত্রী কে বলবে নামাজ পড়ো ব্যাস স্ত্রীকে হবে আপনার স্ত্রী নামাজ পড়ছেন না পর্দা করছেন না বল প্রয়োগ করবেন না অবশ্যই বল প্রয়োগ করতে হবে টাইট করতে হবে যেভাবে সংশোধন হয় উত্তম পন্থায় অবশ্য তাতে উত্তম পন্থা হইতে হবে শাস্তি দেওয়া উদ্দেশ্য নয় হ্যাঁ শাস্তিকে তাজিব আর আদব দেওয়া তাদের কিসের জন্য তাদিব আদব দর্জন শিক্ষা জন্য। মায়ের দুই রকম হয় একটা হচ্ছে মনের স্বাদ মেটানোর জন্য অনেক রাগ হয়েছে মনটা আমার হালকা হয়ে যাক মেরে পিঠে এটা জুল এটা অত্যাচার আর হচ্ছে যে আমার গরু দায়িত্ব এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি দেখছি যে মারের কোন বিকল্প নেই এই ক্ষেত্রে স্ত্রীকে কিছুটা মারা যাবে এমন মারা নয় যে হাত পা ভেঙে দিবেন ফাটিয়ে দিবেন ফুটিয়ে দেবেন এটা যাইজ নয় কিন্তু কিছুটা মারা যাবে এই ক্ষেত্রে ছেলে ছেলে মেয়েদেরকে মারা যাবে যাবে কিসের জন্য বললাম আদব দেওয়ার জন্য আজাব দেওয়ার জন্য নয় এ কথাটা আমি অনেক সময় বলি এই এই ফর্মুলাকে এই নীতিমালাকে যারাই করে চলবে পালন করে চলবে তারা ছেলে মানুষ করতে পারবে তারা স্ত্রীর নেতৃত্ব যথাযথ পালন করতে পারবে স্ত্রীকে ভালো বানাইতে পারবে আর যারা এদিক নয় ওদিক খুবই কড়া যেটা আল্লাহ বলেননি যে দায়িত্ব দেয়নি সেটা করে ফেললো হ্যাঁ বাড়াবাড়ি জুলম করলো অথবা কি করল এ খুবই শিথিল একেবারে ঢিলা শুধু সরকার নয় কিন্তু যখন গোটা দেশের বিষয়টি আসবে যখন বড় ধরনের বিষয় আসবে যেখানে জনগণের কোন ক্ষমতা আহ ইসলামে দেওয়া এই নয় যে জনগণ ভাবে যে আমরা একটা বড় একটা সংগঠন আমাদের অনেক শক্তি আছে না এগুলো কে করবে কে কাকে স্বীকৃতি দিচ্ছে ইসলাম সরকারকে সরকার ফরজ করছে যে তুমি আহ বিশ্বখানাকে করো মদের দোকানকে নিশ্চিন্ন করো তুমি তার আগে সিরকের আড্ডা এই যে মাজার আছে এগুলিকে নিশ্চিন্ন করো সাধারণ কবরে পরিণত করো সরকারের ফরজ মাজার পূজা হচ্ছে আপনার আপনারা দেখছেন যে আমরা তো মশাল খুব তহিদপন্থী মজবুত হয়ে গেছি ভেঙে। আর বিরাট একটা ফাসাদশে পাশে সব বিদ্যার্থী গ্রাম বালা একত্রিত হয়ে এমন উঠে উঠে লাগলো যে মুশকিল যান বাঁচানো মুশকিল দিন বাঁচানো মুশকিল আর দিন দারকেদেরকে বাঁচানো মুশকিল আসামের কাঠগড়ায় গিয়ে হাজির আপনার ভালো মানুষ গুলো ইসলাম বলে না এই দায়িত্ব গুলি সরকারকে দেওয়া হয়েছে কিন্তু আপনার বাড়িতে যা কিছু হচ্ছে আপনার নেতৃত্ব আছে এই ক্ষেত্রে আপনাকে যতটা ক্ষমতা দিয়েছে সেটা বল প্রয়োগ করতে হবে তো ফালি ওই বিষয়টি হাত দ্বারা অন্যায়কে মিটাতে হবে মুছে ফেলতে হবে নির্মল করতে হবে পরিবর্তন করতে হবে এটা প্রত্যেক অভিভাবকের ক্ষেত্রে কথা হবে না যে আজকাল আইনত ছেলে মেয়েকে মারা নিষেধ হ্যাঁ তারপর ছেলে মেয়েদেরকে শুধু মুখে বলতে হবে অ্যাডভাইস করতে না না যথেষ্ট না বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ আপনার ছেলে মেয়ে বিদ্রোহী হয়ে গেল আপনার ভালো কোনো কথাই শুনতে চায় না আপনাকে দেখলে একেবারে একষট্টি মানে কোথায় যে লুকাল আর খুঁজে পাচ্ছেন না বাড়িতে ঢুকতেই অনেক বাপ আছে জালেম বাপ তো ছেলেমে মেয়ে দেখলে লুকিয়ে যায় যতক্ষণ বাপ আছে আর বের হবে না কোন না কাছে চেষ্টা করতে কিন্তু পাপকে সমর্থন করে নয় হ্যাঁ পাপকে কে স্বীকৃতি দিয়ে নয় অন্যায় কে ঘরে লালন পালন করলেন আর তার বলছেন যে আমি খুব আদর করেছে ছেলে মেয়েকে না না না খারাপ বল প্রয়োগের ক্ষেত্রে আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে কারণ আল্লাহ আমাকে আমার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা আপনার ছেলে মেয়েদের আমাকে জিজ্ঞেস করবে আর আপনাকে আপনার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবে আমাকে জিজ্ঞেস করবেন পরের সমালোচনা করে হ্যাঁ শুধু সরকারেরই সব দোষ খুঁজে পায় নিজের দোষ খুঁজেই পায় না সব ফেরেস্তা অথচ আপনাদের পাপের কারণে খারাপ সরকারগুলি আছে যদি খারাপ এসে থাকে যেমন যখন জনগণ ভালো হবে তখন নেতাও তাদের ভালো যখন জনগণ সাহাবাই কেরাম ফেরিস্তা চরিত্রে ছিলেন তখন ফেরিস্তা চরিত্রের আউ দিয়েছেন ওমর দিয়েছেন উসমান দিয়েছেন আলী দিয়েছেন হাসান দিয়েছেন যত যত খারাপ হইতেছে আস্তে আস্তে আস্তে আস্তে তখন ধীরে ধীরে আব্বাস আব্বাসী আর তারপর উসমানী আর মোগল আর তারপরে ইংরেজ যত আরো খারাপ হইল দিলো জালেমকে চাপিয়ে আরো খারাপ হইলো আহ সাতচল্লিশের স্বাধীনতা জুলমার অত্যাচারের শেষ নয় জি হ্যাঁ হচ্ছে মানব জাতির ইতিহাস চোদ্দশো বছর ইতিহাস ভালো করে স্টাডি করে দেখেন দেশবাসী ভালো হয়ে যাক আমরা সকলে ভালো হয়ে যাক সমাজ ভালো হয়ে যাক পরিবার ভালো হয়ে যাক সরকার ভালো হয়ে যাক ভালো হতে বাধ্য ভালোদেরকে ভালো কাজ না করলে চলবে না আর ওরা দেখছে যে এখন মন্দ বেশি তো মন্দ খুশি না রাখলে চলবে না এখন মন্দই যখন জনগণ তো মন্দ খুশি না রাখলে তো আমাদেরকে থাকতে দেবে না জি এই হচ্ছে অবস্থাটা বল বললাম আর তারপরে বললাম যে বল প্রয়োগ করতে যদি না পারেন অথবা আপনার বল প্রয়োগ করার অধিকার নেই এর জন্য আমি মাঝে মধ্যে উদাহরণ দি আপনার দুই ভাই দুই ভাইয়ের স্ত্রী আছে আপনার স্ত্রী বেহাই বে পর্দা হইলে বল করে পর্দা করাবেন তাই না তাই না মাথায় কাপড় দায় না কাপড়টা মাথায় উঠিয়ে দিতে পারবে ঠিক না জবরদস্তি তাকে বোরখা পরিয়ে দিতে পারবেন বোরখা না পরে শাড়ি পরে বাইরে চলে যাচ্ছে বোরখা পরিয়ে দিতে পারে জবরদস্তি পারবেন না কিন্তু যদি বলেন যে আমার ছোট ভাই স্ত্রী আমার আমার ভাই অবহেলা করছে আমি আমার ভাবিকে না কাজ করবেন খাওয়ার কাজ করলেন আপনি অপরাধ না আপনি তো যেখানে বল প্রয়োগ করার বৈধতা আছে শরীয়তে শরীয়ত অনুমতি দিয়েছে বা শরীয়ত আপনার উপর ফরজ করেছে বল প্রয়োগ করলেন যেখানে আপনাকে অনুমতি দেইনি সেখানে বলবেন না সেখানে কথা বলে বা কথা লিখে যে অন্যায় অত্যাচার করছে কিন্তু তাকে সরাসরি বললে তো অবস্থা খারাপ হয়তো বলা যাবে না তো লিখিত আপনি দেওয়ার সুযোগ আছে হয়তো লিখিত চিঠি পাঠিয়ে লিখিত মেল পাঠালেন লিখিত আর কিছু করলেন পড়ান অসুবিধা নেই উপদেশ দেন ভালো আল্লাহর ভয় দেখান দেখানের ভয় দেখান এবং ভালো পরামর্শ দেন দেশের কল্যাণের জন্য আর জাতির কল্যাণের জন্য কাজ কাজ করতে দেন আপনি কথা তারা প্রতিবাদ করেন সরাসরি বলতে পারলে বলে আমাদের এই যে দিনের আলোচনাগুলি গুলো কি এটা ভাবিলে সাহা নেই কারণ আমাদের কাছে আলেমদের কাছে আচ্ছা শোনেন এখানে আরেকটি কথা বললি মুসলিম শাসকদের দায়িত্ব হচ্ছে ওপরটা মানে বল প্রয়োগ করে অন্যায় বাধা দেওয়া আর মুসলিম অলামাদের দায়িত্ব হচ্ছে কথার দ্বারা অন্যায়কে নির্মূল করা এদের দায়িত্ব কম না মুসলিম আলেম যদি বলে যে না আমি কথাও বলবো না ভাই আমি বেনামাজিকে ঘি করি আমি সিরকে ঘৃণা করি কিন্তু সিরকের বিরুদ্ধে বলবো না মাজার পূজাকে ঘৃহীণা করিয়ে পীর ধরাকে কে করি কিন্তু পীর বিরুদ্ধে বলবো না দায়িত্ব বহন করলো করলো না দায়িত্ব হচ্ছে জবান এবং ক্ষমতা থাকলে লিখবে আর বলার ক্ষমতা থাকলে বলবে আর শাসকের দায়িত্ব হচ্ছে ক্ষমতার ব্যবহার করে সুলতান তার ক্ষমতা দিয়ে অন্যায়কে নির্মূল করা দেশের আর অন্ত থেকে করা একেবারে জাহেল যে অজ্ঞ যে কিছু জানে না ইসলামের কিন্তু একজন মুসলিম সাধারণ একেবারে অজ্ঞ মুসলিম হিসেবে জানে যে মদ হার হ্যাঁ আর ব্যবচার হারাম এগুলো কিছু সাধারণ কিছু জানে কিন্তু বেশি কিছু জ্ঞান নেই আর অর্চাইতে যোগ্যরা বলার মতো আছে তাহলে প্রত্যেককে বলতে আপনাদের সবাইকে বলতে লাগতে একটা অন্যায় দেখলে সবাই মিলে বলতে লাগবে জরুরি না কিন্তু অন্তর থেকে আপনার প্রত্যেককে অন্যকে ঘৃণা করতে হবে এটা প্রত্যেকে জরুরি বুঝতে পারছেন কথাটা এখনই একটা লোককে দেখছেন যে বাম হাতে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বাম হাতে পানি খাচ্ছে এখানে একজন লোক আপনারা সবাই বলবেন না একজন বলবেন একজন বললেন ফার্জা কেফায় সবার পক্ষ থেকে আদে হয়ে গেল ঠিক আছে ওর সংশোধন হয়ে গেল কিন্তু সবাই এই কাজটাকে ঘৃণা করবেন আর এটা যদি তার অভ্যাসে দাঁড়িয়ে যায় ঘৃণা অবশ্যই কারণ বড় ধরনের ভুল বড় ধরনের ভুল করলে এখানে বড় ধরনের ভুল করলাম তাহলে সবাই অন্তর থেকে ঘৃণা করবেন কথাটি কিনা একটা লোক ধরেন সিগারেট খাচ্ছে সিগারেট খাওয়া হার ঠিক আছে কিন্তু বাকি সবগুলিকে ঘৃণা করতে হবে সুতরাং ওই তাঁশের আড্ডায় বসা যাবে না সিগারেট খাচ্ছে ওই লোকটার পাশে আপনাদের কারো বসা যায় না অন্তর থেকে ঘৃণার দাবি হচ্ছে যে আপনি তার মজলিশ সাথে বসবে না যে পাপ ইসে জালেম না যে পাপ কলে সে জ্বালেম না যে অন্যায় কলেছে জালেম না যে কোন গয় করলে উজল যে কোন পাপকে জুলা ফলি খেয়েছেন এমন কোন জুল করেছি আমরা আশা করি বুঝতে পেরেছেন যে তৃতীয় স্তরে চলে এসেছি এখন ফাইনাম কথাও বলতে পারছেন না অজ্ঞ কথা বলতে পারছেন না अंतर घिनारे हाथ शुद्ध पप के ना पापी के পাপকে এটা দেশি কথা পাপকে ঘৃণা করো পাপি কে ঘৃণা করিও না এটা কি এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের দেশীয় ধর্ম গেছে আর ইসলাম হচ্ছে যে পাপকে ঘৃণা করো আর পাপি কে ঘৃণা করো আলো করে শোনেন হতেই পারেন না যে পাপ আর পাপি অবিচ্ছেদ্য অতপ্রত হয়ে জড়িত যখন পাপকে ঘৃণা করা ফরজ তখন পাপিকে অবশ্য ঘৃণা করা ফরজ लोक खून लो, कर लोक तपक खरा खरा घीना खनि घीणा करबना मधे खी के भले क्यों बोल मानुष हा तो पशु चाह खरा कि मानसन दिल तो घीणा कर আপনার প্রকৃতি কিন্তু ঘৃণা করেছে পাপিকে মদ খাওয়াকে কে করো কিন্তু মদ ঘোরকে ঘে করিও না যদি এটাই হয় যেটা এটা ভারতীয় ধর্ম আমাদের আমাদের দেশের মুসলিমা করো পাপিকে ঘে করিও না তাহলে মদ খাওয়াকে কে করো মানে তুমি মদ খেয়েও না মদ খাওয়া কাজটাকে ঘৃণা করো কিন্তু মদ খরকে ঘে করিও না তাহলে যে মদ খেয়েছে বা খাচ্ছে মুখে গন্ধ তাকে ঘৃণা করিয়েন না তার সাথে করেন করেন তার সাথে বসে গল্প করেন তাই না তাকে তাকে জামাই বানাই করবেন কেন করবেন এগুলো সামাজিক অপরাধ সেই জন্য এরও রহস্য বলছে আপনাদেরকে কিছু কিছু আমাদের সামাজিক ক্রাইম আছে আমাদের দেশে সমাজ সে অমুসলিম হইলেও এগুলো কেউ অপরাধ মনে করে যার ফলে এই লোকটাকে মদঘরকে ঘৃণা করছেন খুনিকে ঘৃণা করছেন বেশ্যা ঘৃণা করছেন ব্যবচারকারী কে ঘৃণা করছেন তাই না চোর কে ঘৃণা করছেন ডাকাতা করছেন হ্যাঁ ছিনতে ঘৃণা করছেন পকেট মার্কে ঘৃণা করছেন কিন্তু কবর পূজারী কে ঘৃণা করেন না কারণ এটা সামাজিক অপরাধ নাই এটা ধর্মীয় অপরাধ আর ধর্ম আমাদের দেশের লোকের অত মাথার ব্যথা নয় বোঝা গেছে অমুসলিমদের মতো অবস্থা নিজের করছে ধর্ম পরিবর্তন করার সুবিধা নেই সুতরাং মুসলিমদের কাছে কেউ যদি মুসলিম যদি খ্রিস্টান হয়ে যায় হয়ে যায় নাস্তিক হয়ে যায় কোনো অসুবিধা নেই স্বাধীনতা ইসলাম সম্বর্ধন করে ইসলাম সমর্থন করে মুসলিমের ছেলে কবরে ঘৃণা করবেন কবরে যে শেষদা কারি হ্যাঁ তাকেও ঘৃণা করবেন আপনি নামাজ না পড়া হচ্ছে পাপ তাই না পাপকে ঘৃণা করো তবে বে নামাজ ঘৃণা করবেন না মহব্বত করবেন নাকি বেনামাজি মধাইত বড় অপরাধী মধাই তো বড় অপরাধী যেমন বেনামাজি হওয়া মানে নামাজ ছাড়া কে না করবেন তেমনি বেনামাজি ব্যক্তি কী করবেন ঘি না করবেন এই জন্য এটি হচ্ছে ইব্রাহিম আলী সালামের আদর্শ এব্রাহিম আলী ইসলামের আদর্শের অনুসরণ আল্লাহ করার নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম কি বলছেন ইন্না বড়া আিনকুম যখন মুশরেক বংশ থেকে ছেদের ঘোষণা করলেন কি আমি আমার স্ত্রী বড়ো আও তোমাদের থেকে সম্পর্ক করছি তোমাদের থেকে যার সাথে ছেদের ঘোষণা করছেন তাকে ঘৃণা করেন না এমনি করছেন নাকি অবশ্যই ঘৃণা করছে তাই না অমিম্মা তাহলে বলা হয়েছে পাপি কে ঘৃণার কথা তারপরে অমিম্মা তুনা হচ্ছে পাপকে কে ঘৃণা করা সেটা ভালো করে বুঝবেনি কিন্তু তাহলে আগে পাপি ঘৃণা করা তারপরে পাপকে ঘৃণা করা জি এটা হচ্ছে ইব্রাহিম আলী সালামের আদর্শ ছিলেন তার মিল্লাতের আদর্শের অনুসারী হইতে হবে সত্যিকার মুসলিম হইলে যদি না কোনটা না পারে প্রথম দুটো না পারে বল ক্ষমতা নাই বা অধিকার নেই কথা বলার যোগ্যতা নেই বা কলম ধরার যোগ্যতা নেই তাই না বা ক্ষমতা নেই এমন যদি বলেন যে ধরেন আপনার বস আর সিগারেট যদি বলেন যে স্যার সিগারেট খাওয়া হারাম তা অতি মুফতি হয়েছিস যা এক্ষন এক্সিট যা চাকরি খেয়ে ফেললাম ইসলাম তো আপনাকে এইরকম ক্ষতিগ্রস্ত হইতে বলেনি তাই না একটু সরে যানি আমি ব্যক্তিগত পাপ আর পাপি কে করি অন্তর থেকে শুধু নাই কাজের দ্বারা আর ধোঁয়া ছাড়ছে বা সিগারেট ধরে আছে হাতে তখন এটা একটু নাকে ধরি ইচ্ছা করে নাকে নাকে এই জন্য ধরি না শুধু যে আমাকে গন্ধটা লাগবে সেজন্য হ্যাঁ ওটা তো একটা আছে যে আমি নিজেকে ক্ষতি থেকে বাঁচাবো এই ধূমপানের সেই জন্য এই গন্ধ থেকে বাঁচার জন্য বা এই ধোঁয়া থেকে বাঁচার জন্য আমি নাকে দিলাম আর একটা হচ্ছে ঘরটা ঘিনা করি ভালো করে এটা আমার নিয়তে মজুদ আছে এবং আমি মনে করি যে আমার এই সৎ নিয়তের জন্য আল্লাহর কাছে আমি আজ পুরস্কার পাবো কারণ এটা হচ্ছে আমার এই হাদিস আমল ফাই আস্তে আস্তে খালবি কেউ যদি সিগারেট পান করে সেখানে অসম্ভব আমি বসে থাকতে পারি খেয়ে জর্দা দিয়ে পান খাচ্ছে আর ওই মজুলি আমি পান খাব না আপনি খান অসম্ভব আমি বসে থাকি তুমি হারাম খেয়ে আমার মজুলি স্বামী বসে থাকব অসম্ভব কথা বিয়েতে বউকে বসিয়ে দিচ্ছে সবাই দেখছে আর সেই বিয়ে বাড়িতে আমি দেখব না বউ আমি ওই নাজাইজ কাজ করব না তবে আমি ওই বিয়ে খেতে যাব এটা অসম্ভব কথা হইতে পারে না তাহলে থেকে ঘেরা করলাম না আমি বিয়েতে অংশ নিলাম আহ তাদের সাথে সবকিছু শেয়ার করলাম শুধু সবাই বউ দেখছে হারাম দেখছে আমি দেখবো না না না না আপনি ঘেরা করলেন না পাপকে পাপ হাদিস শুধু পড়লে হবে না আমল করলে এইভাবে আমল করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে বাস্তবে কতটা ইসলাম পালন করছেন আপনি এটা হচ্ছে দেখার বিষয় আমার দেশে নতুন বউদের যখন বিয়ে হয় পাত্রি বিয়ের সময় মেহেদিমা মাখায় কারা যুবক ছেলেরা তো ভাই খালা তো ভাই মামাতো ভাই ফুফত ভাই জি মেহেদিমা খাই জানেন না জানেন না এটা ছেলে হাফেজ হাফেজ দুই ভাই তার হাফেজ বাপ হচ্ছে আরো বেশি ভয় আছে আর পরের বাড়িতে ব্যবচার এর খাতরা ঝুঁকি কম আছে কিন্তু একই ঘরে চাচা তো খালাতো মামাতি এগুলোতে ফেতনার আশঙ্কা বেশি আছে কারণ এখানে কখন ফেতনা হয়েছে কেউ ধরতেও পারবে না তো মামা তো বোনের সাথে গল্প করছে কথা বলছে না ভাইয়ের স্ত্রী ভাবি একটু শ্রদ্ধা আছে এই জন্য তো বেশি সতর্ক করেছে দেবর হচ্ছে মরণের মতো মরণ দেখে যেমন পালাও তেমনি পালাবে দেবর দেখলে বাসাতে আসে কেউ কিছু বলবে ও নিজের ভাইয়ের বাসাতে এসছে আচ্ছা কেউ যদি জিজ্ঞাসা করে পড়া প্রতিবেশী এখানে কোথায় ঢুকো বলছে আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি ওইদিকে ভিতরে যে কত কি হচ্ছে ভাইয়ের নেই আছে হতে পারে না যে ছেলে বিয়ে করেছে এই বিয়ে বিয়ে উপলক্ষে মাখিয়েছে মেহেদে লাগিয়েছে ছেলে জানতে পেরেছে আমার স্ত্রী কে ওই হাফেজ ওর চাচা তবে মেহেদে লাগিয়েছে ধর স্ত্রী একটু শাসন করেছে যে তুমি কি করে কাজ করলে তুমি সন্দেহ করো এত এত খারাপ ধারণা আরে খারাপ ধারণা না ভালো ধারণা সেজন্য আপনি ছেড়ে দেবেন নাকি বিড়াল সম্পর্কে ভালো ধারণা করে সুটকির সামনে ছেড়ে দেবেন নাকি চড়বেন না আমার সম্পর্কে ভালো ধারণা করে বলবেন যে শেখ মতো লোক পাবো কোথায় সুতরাং আপনার মা বোনদেরকে আমার সাথে গল্প করার জন্য নাকি নির্জনে। জায়েজ জায়েজ আর হারাম আপনার জন্য জন্য আমার ইসলাম এই কথা নাই যে শেখ খুব পরিস্থিত লোক আর খুব ভাল্লাগে ভয় করে ইত্যাদি ইত্যাদি আর শেখের দ্বার কল্পনাও করা যায় না এরকম কোন রকমের অসৎ নিয়ত সুতরাং অসুবিধা নেই আমার ওয়াইফ সাহেবের সাথে একটু দশ মিনিট পনেরো বসে একটু গল্প করল নির্জনে চলবে হারাম আপনা সাথে যেমন নির্জন হারাম আপনার এই কোন ভাইয়ের স্ত্রী তেমন আমার সাথে কোনো একই কোন যে কোন পার্থক্য আছে কমে আমার দেশের চাহ সমাজ থেকে আলেম হইলে আলেম ওগুলোকে আলেম বলা যায় না হাফেজ হইলেজ বলা হয় না শব্দ হেজ করেছে কিন্তু আল্লাহ মুখস্থান অবাক হয়ে যাবে এগুলি কোনো কাল্পনিক কথা বলছি না যার ফলে আমাদের সমাজে কোনো সংশোধন নেই পাপ হইতে আছে সংস্কার হইতে আছে বিয়েতে বেদাত হইতে আছে হারাম হইতে আছে আ হারাম হারামাইজের ক্ষেত্রে কোনো পদক্ষেপ শক্ত কম কোন ভূমিকা নেই পদক্ষেপ নেই আর যা চলছে সমাজ হয়ে গেছে সমাজ হয়ে না ইসলাম দিয়ে সমাজ চালাবেন না সমাজ দিয়ে ইসলামকে চালাবেন হম আল্লাহ যেন বুঝার তফিক দান করেন তিনটি স্তর বললাম ওপর স্তর কার জন্য বললাম মধ্যম স্তর আলেম আলমদের জন্য বললাম তাই না नाम ना, ना मात्र मुस्लिम तर मुखे अंत घृणा कर मुखे अंत घृणा तरह पाप पापर बिुदे लिखते हैं কালবে যদি কথাও না বলে প্রতিবাদ করতে পারে কথা বলে প্রতিবাদ না করতে পারে এটাও পারছেন না ফাবে কাল অন্ত প্রতিবাদ জানাবে জালেম অত্যাচার করবে যদি কথা বলি তো সুতরাং কথা না বলে অন্তর থেকে না কোন আর এটি হচ্ছে সর্বনিম্ন ইমান আজাফ মানে অতি দুর্বল ইমান মানে ইমানের পরিচয় হচ্ছে অন্য রেবাতে রয়েছে এর নিচে ইমানে সরিষা পরিমাণ ইমানের কোন স্তর অর্থাৎ পাপকে পাপি কে পাপ কে নির্মূল করার জন্য বল প্রয়োগ করতে পারলেন না কথাও বললেন না বা বলতে পারলেন না হ্যাঁ আর লিখেও প্রতিবাদ করলেন না বা করতে পারলেন না অন্তর থেকেও ঘৃণা করলেন অন্তর থেকে ঘৃণা করলেন না বরং অন্তর থেকে একজন হেন যেমন আপনার কাছে তেমন একজন দিনদার পরেশ গার আপনার এই পাশের বাড়িগুলা দিনদার পরিসগার फेक फिर दोनों की मोहब्बत करोदी खान सब चाहते दुर्बल करें फासेक फाजे पापिष्ट के मजार पुजारी के पीड़े भंड मुरीद के हक्का नाम चलते सब गण्ड একে ঘৃণা করেন আর এটা আর ঘক লোককে আর আর নেকিকে কি করতে হবে ভালোবাসতে হবে নেকির কাজ ভালোবাসবেন আর যারা নেকির কাজ করে তাদেরকেও ভালোবাসবেন আর এটি হচ্ছে আল্লাহর জন্য আপনাদের সাথে আমাদের ভালোবাসা কিসের জন্য এখন হাজার হাজার বাংলাদেশি আছে ইমানই ভেজাল আছে এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় রহ মুসলিম হাদিস মুসলিমের যথেষ্ট এবং গুরুত্বপূর্ণ করা স্ত্রীর ক্ষেত্রে সারা জীবন করতে পারবেন যতক্ষণ গায়ে জোর আছে কথার জোর আছে তাই না একবারে বিছানায় পড়ে গেছেন তখন আর পারবেন না হয়তো স্ত্রী সুস্থ আপনি বিছানা ধরে পারছেন ঠিক না ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে মেয়ে যতদিন বিবাহ না দেয় বিয়ে দিলে ওর স্বামীর দায়িত্ব হয়ে গেল বিয়ে যতদিন না দিয়েছেন মেয়ে বড় হলো পারবেন বল প্রয়োগ করতে পারবেন না বল প্রয়োগ শাসন করতে পারবেন মেয়েকে ছেলের ক্ষেত্রে বল প্রয়োগ করাটা পারবেন সারা জীবন কতক্ষণ পারবেন সাবালক হওয়া পর্যন্ত পারবেন স্বাবল হওয়া পর্যন্ত একটা ছেলেকে শাসন করা যা বল প্রয়োগ করা যতদিন স্বাবলোক হয়নি শরীরের রক্ত বেশি গরম হয়নি হ্যাঁ পনেরো বছর পর্যন্ত পারা যায় পনেরো বছর আর খুব দুষ্ট ছেলে হয় তো যখন ঘুমিয়ে তখন এ কে করে দেয় আমাকে নামাজ পড়ার জন্য মারধর করছে তাই না তাহলে বলপরে আর তখন চলবে না বল তখন আর চলবে না জিহ আল্লাহ ধরবেন আর না ধরবেন না যদি আপনি সাত বছর থেকে তিন বছর বলছেন দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছরের ছেলে আপনার প্রতিবাদ করতে পারবেন আপনি যা বলবেন শুনবে কিন্তু কারণ এখন কচি বাঁশের মত কচি বাঁশ দেখেছেন তো বাঁশের গাছ মাসের দেশের মানুষ ওইটাকে যেদিকে বাঁকা করবে সেদিকে হবে কিন্তু কঞ্চিগুলো কঞ্চি শক্ত হয়ে যায় তখন যদি হ্যাঁ সেটাকে যদি সোজা করতে চান বাঁকা হয়ে গেছে কঞ্চি বাঁকা হয়েছে বা মাসটা বাঁকা হয়ে গেছে যদি সোজা করতে কি হবে ভেঙে যাবে আপনার ছেলে আঠারো বছর ২০ বছর বয়স হয়ে গেছে হয়ে গেছে আর আপনার পরে না নামাজের কথা তখন কি মুখে বলবেন শুধু গায়ের ক্ষমতা দেখাবেন না আমি বাপ তোকে মারব তুই নামাজ পড়বি না চলবে না চলবে না তখন ভুল করবেন আপনি এটা আর আপনাকে আলাদা জিজ্ঞাসা না যদি আগে পর্যন্ত ঠিক ঠিক শিখিয়ে থাকেন হ্যাঁ যদি পনেরো বছর পর্যন্ত তোকে শিখাননি নামাজ আর হঠাৎ করে পনেরো বছর বলছেন যে নামাজ পড় আর তখন না শোনে তখন আগার আপনি আপনার যে দশ থেকে নিয়ে পনেরো পর্যন্ত এই যে পনেরো সাধারণত পনেরো বছরের সাবালক হয় ছেলেরা এই পাঁচটা বছর যে আপনাকে চাপ দিয়ে নামাজ পড়াই তো এই যে ফরজটা আদায় করেন নি যার ফলে হ্যাঁ আপনি গো নাগার কথা বোঝা গেছে কিনা জি হ্যাঁ অনেকে আছে অনেকে ভালো মানুষ আছে নিয়মিত চেষ্টা করেছেন নামাজ পড়ার যেই সাবালক হয়েছে আর বাপের কথা শুনি না যে স্বামীর ঘরে গেছে মেয়ে আর পর্দা করেনা আপনার নেই তখন মুখে বলার দায়িত্ব না যে বাবা পর্দা চললে আমি তো এটা ভালোবাসি না কিন্তু আমি এটা ঘৃণা করি এবং তোমাকে ঘৃণা করি আমি আর তোমার সাথে আন্তরিকতা নেই আমার সিহাত করতে থাকুন মুখে বলতে থাকুন কিন্তু বল প্রয়োগ করা যাবে না যখন আপনা দায়িত্ব থেকে বেরিয়ে গেছে বিবাহ হয়ে মেয়ের ক্ষেত্রে আর ছেলের ক্ষেত্রে করতে হবে আর এইভাবে যদি আপনি আহ নিজের যদি নিজের দায়িত্ব পালন করেন তো আপনিও আল্লাহর আজাব থেকে নাজাত পাবেন আপনার ছেলে মেয়েরাও নেক হবে আপনার স্ত্রীও নেক হবে সত্যি হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই হাদিসের ফাওয়ায়েদ বা উপকারিতা বলতে গিয়ে শেখ প্রথম যে অল্প কিছু লোককে দেননি বরং প্রত্যেক উম্মতের লোককে দিয়েছেন কুন্তুম খাই নাস তাহলে পুরো উম্মত কে এ আর এতেও বলা যে কেউ তোমাদের মধ্যে দেখবে আচ্ছা দেখা মানে শুধু চোখে দেখতে হবে না জানলেও চলবে হ্যাঁ এখানে দেখা মানে চোখে দেখা শর্ত না ধরেন আপনি জানতে পারলেন যে অমকরমে মদের ব্যবসা চলছে আপনি চোখে দেখেননি কিন্তু শুনেছেন বিশ্ব শসে শুনেছেন যে মদের ব্যবসা চলছে ও মদের ব্যবসা করে তাহলে ওই লোকগুলি সম্পর্কে আপনি এই দায়িত্বগুলি পালন করবেন না করবেন না বল প্রয়োগ ক্ষমতা থাকলে বল আর যদি দেখেন না উনি বলবেন যে হাদিসমান দেখলে আমি তো আমার ছেলেকে দেখিনি চলবে তাহলে এখানে দেখা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে হয় চোখে দেখা না হয় অন্তর্দৃষ্টিতে দেখা মানে নিশ্চিত আমাকে তো দায়িত্ব দেয়নি আমাকে সরকার দায়িত্ব দিয়েছে সলা সলা করার যে আমি নামাজের কথা বলবো যেমন সৌদি আরবে তাই না এটা বললে চলবে না আপনি বলবেন আপনার আশেপাশে রুমমেট আছে আপনি নামাজের কথা বলবেন निश्चित होते प्रथम निश्चित होते शरियत हुकुम टा कि ना अन्या नाय ठीक अनेक समय হালাল কাজকে সুতরাং মোজার ও মাসা চলবে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ভারত বাংলাদেশ পাকিস্তানের গোড়া মজাবধারীরা আসে যাদের কাছে কাপড়ের মোজার মাসা জায়জ নাই যার ফলে প্রতিবাদ করে ফেলে প্রতিবাদ করে আমাদের ভাই বলছে যে মিকাতে মিকাতে ওই আগে আরকি মোজাফর মশা করেছে তখন একজন এসে প্রতিবাদ করছে হ্যাঁ একজন এসে কি করছে প্রতিবাদ করছে হ্যাঁ মোজফে মশা করছেন এটা আরাম কাজ চলবে না এটা ওর ঠিক হলো না ভুল হলো करेत्र अन्नय क्या एक क्या अपनार्जन जाए हराम দিন রোজা রাখতে পারবে মুসাফির রোজা ছাড়তে পারবে হ্যাঁ এখানে দেখা যায় না কিন্তু মক্কাতে অহরহ দেখা যায় মক্কামুদিনাতে অনেক মুসাফির তাই না অনেক মুসাফির একটা মহিলাকে দেখছেন ধরেন এটা একটা উদাহরণ হইলো যে মোসাফির একজন মুকিম আমার সেটা আরেকজন মকিম কারণ আমি মুকিম কিন্তু আর একজন মোসাফির তার জন্য রমজান মাসে পানাহার করা আপনি যা হারাম কাজ করছে আপনি কেমন মুসলিম আপনি দাড়ি নিয়ে আপনি রোজার দিনে আপনি খাচ্ছেন করা যাবে না আগে কনফার্ম হইতে হবে যে ভাই আপনি কি মুসাফির নাকি না আপনি মক্কাবাসী বাড়িটা কোথায় হ্যাঁ মোসাফির তাহলে হয়ে গেল শেষ তাই যদিও চোখের আড়ালে খাওয়া ভালো যাতে মানুষ কু না করে এটা মনে রাখবে মহিলা দিনে খাচ্ছে রমজান মাস আর একজন পুরুষ রোজা রেখে আছে হ্যাঁ বেদিন মহিলা তুমি রমজান মাসের দিনে তুমি পানাহার করছো খাচ্ছ হ্যাঁ তুমি আল্লাহ পরকালে বিশ্বাস নেই তুমি রোজা রাখো না এত বড় অপরাধী চলবে জানতে হবে যে কি অবস্থা আছে তাই না আপনার স্ত্রী হঠাৎ করে খাচ্ছে আপনার সামনে বুঝতে পারছেন তাহলে প্রথম কনফার্ম হইতে হবে এই কাজটি অন্যায় কিনা আর অন্যায় তো যেই লোকটি এই কাজটি করছে তার জন্য এটা অন্যায় কিনা হয়তো আমার জন্য অন্যায় কিনা তার জন্য অন্যায় নয় হয়তো যেসবাফি মাস্লাম আছে সেগুলোর ক্ষেত্রে প্রতিবাদ করা তবে যখন দেখবেন যেমন একজন প্রতিবাদ করবেন না করবেন না ভেদাত কোন হাদিস নেই আর বেদাত না ভীষণ করেনি কোন সাহাবি করেনি চারে সাহি মালিক আহমদ কেউ করেনি ভেদাত প্রতিবাদ নামাই তো পড়বেন না আপনি জাহিন মজুদেন না আপনি বোঝা গেছে কিন্তু একটা লোক আমিন জোরে বলছে না আরেকজন আমিন জোরে বলছে যে জোরে আমিন বলছে বলে আপনি কেমন লোক নবীর জোরে বলেন না প্রতিবাদ করা যাবে মাসলা মাসলাফি সন্নাথের মাসলা সুতরাং প্রতিবাদ করবেন না যেমন ওকে জোরে বলার জন্য আপনি প্রতিবাদ করবেন না তেমন সেও যেন প্রতিবাদ না করে আমাদের দেশের গোড়াদের মতো যে আমিন বলবে মসজিদ খারাপ করে আমাদের নামাজ খারাপ হচ্ছে আমাদের মসজিদে যেমন আস প্রতিবাদ করবেন এই বেনামাজি কেন বাইরে বসে আসিস কিন্তু মসজিদে জোরে কেন আমিন টানলি তুই চরম অন্যায় করে দিলি এ হচ্ছে আমাদের দেশে মজাবি গোড়াবি বুঝতেই পারছেন আল্লাহ সব সার থেকে অনিষ্ট থেকে হেফাজত করে চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে দিন ইসলাম খুব সহজ যদি বলার ক্ষমতা থাকে করো ক্ষমতা নাই তো কথা বলো কথা বলার ক্ষমতা নেই তাহলে মুখ খুলবেন না কথা বলতে পারবেন না বলবো না নিষিদ্ধ আমার যতটা দায়িত্ব আমি পালন করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার জবানে ক্ষমতা ছিল ঠিক না জি হ্যাঁ এই জন্য ফাইনাম না পারো যদি না পারো যদি না পারো শেষ ক্ষমতা চলে আল্লাহ ক্ষমতা চলে অন্তর থেকে কেউ লাই কেড়ে নিতে পারবে দেব দেবীকে সেচদা পারবে জবরদস্তি গলা কেটে নেব যদি মাজারে শেষদা না করিস তো করিয়ে দিতে পারবে হয়তো হ্যাঁ দিয়েছে। করে আমাদের ইমান ঠিক থাকে যে কোনো প্রতিকূল অবস্থায় ইমান ঠিক আছে কারণ আমার অন্তর ঠিক আছে অন্তরে আছে আমার আজকে এখানে আলোচনা শেষ করছি